আনাস ইবনু মালিক রদিল্লাহন হতে বর্ণিত ওহুদ পর্বত রাসুল্লাহ সাল্লাহাম এর দৃষ্টিগোচর হলো। তিনি বললেন এই পর্বত আমাদের ভালোবাসে আর আমরাও তাকে ভালোবাসি হে আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন আর আমি হারাম ঘোষণা করছি এই দুই প্রান্তের মধ্যবর্তী স্থানকে অর্থাৎ মদিনাকে এই হাদিসটি আবদুল্লাহ ইবনু জায়দ রদিল্লাহ তাল্ল ও নবী সাল্লাহলাম হতে বর্ণনা করেছেন